আসসালামুকুমতি আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ধারাবাহিকভাবে রিয়াদ গ্রন্থ থেকে আলোচনা শুনে আসছি আজকে যেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো বাবু নাহি আনিল বুখলি ওয়া শোহে কৃপণতা এবং বকিলতা করা নিষেধ সম্পর্কিত কৃপনতা এবং বকিলতা নিষেধ সংক্রান্ত কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন ওয়া আমা মাম বাকিলা ওয়াস্তাগনা ওয়া কজ্জিল হোসনা فَسَنُ يَسِّرُهُ لِلْعُسْرَ وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّ سورة الليل آر تکي أغرانمبر آيات اللہ تعالى بولین وَأَمَّا مَن بَخِلَ عطاپار جرع بوخلی کلو كرپونو تا کلو وستاغن ایبون آخيرت تکي بے پروا منوبحب کلو আখেরাতের বিষয়ে বেপরোয়া মনোভাব যারা করলো এবং যারা ক্ষেপণতা করলো ওয়াকাদ হোসনা এবং তারা মিথ্যা আরোপ করলো বিল উৎকৃষ্ট জিনিসকে উৎকৃষ্ট জিনিসকে মিথ্যা আরোপ করল ফাঁসানুয়া সিরা তাদেরকে আমি কষ্টদায়ক বস্তু সহজলভ্য করে দিব ওমায়ুগুনি আনহু মালুহু ইদা আর যখন সে ধ্বংসে পূজিত হবে তখন সে ধ্বংস থেকে বাঁচানোর জন্য তার মাল কাজে আসবে না ওকালতা আল্লাহ তাল আলো বলেছেন সুরাবুন ওমাই হ যে ব্যক্তি তার নফসকে কৃপণতা থেকে বেচে রেখেছে যে ব্যক্তি তার নিজেকে কৃপণতা থেকে বেঁচে রাখতে পেরেছে ফাউলা ইকাহমুল মুফল মূলত তারাই হবে সফল এবং কামিয়াব লোক যারা নিজের যানকে নিজেকে কৃপণতা থেকে বেঁচে রাখতে পেরেছে তারাই হবে মূলত সফল এবং কামিয়াব লোক এ বিষয়ে একটি হাদিসাম কাল ইউমালেন রসুল্লাহ বলেছেন ইত্তাক জুল তোমরা জুলুম করা থেকে কারোপর অন্যায় করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ফাইন্না জুল্মা জুলুম আহতুন ইউম আল কারণ জুলুম করা অন্যায় করা অবিচার করা এটা কেয়ামতের দিন গভীর অন্ধকারের কারণ হবে ফাইন্না জুলুম কারণ জুলুম কেয়ামতের দিবসে অন্ধকারের কারণ হবে ওয়াত্তাকো এবং তোমরা নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখো ফাইন্না সোহা আহামান কান কাবলাকুম কারণ কৃপণতা তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে रक्तपात रक्तपात घटाते उदबुद्ध कर जिनके हालाल करते उसे कृपणता अर्थात मानुष जख कृपन हो जाए তো অর্থের লোভে অনেক কিছু করতে পারে কাউকে হত্যা করে দিবে কারো রক্তপাত ঘটাবে কারো সঙ্গে ফাসাদ করবে ঝগড়া করবে তো ক্রিপণতা যদি মানুষের মধ্যে চলে আসে দুনিয়ার সম্পদের যদি অধিক লোভ চলে আসে তাহলে এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এরপরের অধ্যায় যেটা বাবুল ইসারি ওয়াল মাওয়াসাদ সহানুভূতি ও ত্যাগ তিতিক্ষার বিষয় সহানুভূতি পরস্পর সহানুভূতি করা ওয়ালঈসার এবং নিজের চাইতে অপরকে দেওয়ার ক্ষেত্রে আয়াত আল্লাহ বলেন তারা নিজের জানের চাইতেও অন্যকে কে দেয় ও কানা বিহীম যদিও তাদের মাঝেও কষ্ট আছে নিজের কষ্ট থাকার পরেও নিজের চাইতে অন্যকে তারা প্রাধান্য দেয় এটা বলা হয়েছে সাহাব এখরাম রিদওয়ান্লাহি আলিহিম আজমাইন সম্পর্কে যে তারা নিজের কষ্টের চাইতে অন্যের কষ্টকে তারা প্রধান্য দেয় নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে তারা প্রধান্য দেয় কলা তা আল্লাহ তালা আরও বলেছেন সুরায় দাহারের আট নম্বর আয়াত তারা মানুষদেরকে আহার প্রদান করে খাবার দেয় আলাহাই নিজে ইচ্ছাই মিসকিন মিসকিনদেরকে ওয়াতিমান এবং ইয়তিমদেরকে ওয়াসন এবং কায়েদিদেরকে তারা নিজে ইচ্ছাই মহব্বত করে তারা মিসকিন ইতিম এবং বন্দিদেরকে তারা খেতে দেয়ান একজন ব্যক্তি আসল রসুল্লাহ নিকটে এবং সে বলল ইন্নি আমি অত্যন্ত অভাবী এবং ক্ষুধার্থ রসুলাম ওনার স্ত্রীদের কাছে খবর পাঠালেন যে এরকম একজন মেহমান আসছে বাড়িতে খাবার কিছু আছে কিনা তো স্ত্রীগুন বললেন তো স্ত্রীগুন বলছে হে নবী সালাম আমাদের নিকটে পানি ছাড়া আর অন্য কোনো খাবার জিনিস নেই আল্লাহ আকবর পানি ছাড়া আর কোনো খাবার জিনিস আমাদের মাঝে নেই তিনি অন্য সকল স্ত্রী একই কথা বলল যে আমাদের মাঝে শুধু পানি ছাড়া আর খাবার কিছু নেই সকলে বলল আল্লাহর কসম ওই জাতের কসম খেয়ে বলছি যিনি আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন কিছু নেই আল্লাহ নবী সাল্লাম বললেন এই মেহমানকে হ্যাঁ বেলায় মেহমানদারি কে করবে এই মেহমানের রাত্রি বেলায় মেহমানদারি কে করবে এবং তার স্ত্রীকে বললো আক্রিমি রসুলাম তুমি রসুলের মেহমানের মেহমানদারি করো রসুলের মেহমানের মেহমানদারি করো কফি রেওয়ায়তিন আর কি রেওয়ায়েতে আছে বলছে বাচ্চাদেরকে ভুলিয়ে দাও তাদেরকে কোনো কিছু দিয়ে ভুলে দাও এই রান্না হচ্ছে একটু দেরি করো আর যখন তারা রাত্রে খানা চাইবে তখন তাদেরকে তুমি আস্তে করে পানির কিছু খাওয়াই দিয়ে তাদেরকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করো তাদেরকে ঘুমিয়ে দাও ওয়াই দা দা ওয়াই ফোনা ফসের তো খাবার তো অল্প বাচ্চা মানুষের খাওয়া কতটুকু হবে আর তো বলছেন যে মেহমান যখন আসবে খাওয়ার জন্য তো মেহমানকে খাবার দিবে আর ফআফি সিরাজ দূর থেকে ফু দিয়ে বাতিটা নিভে দিবে কারণ মেহমানের সঙ্গে মেজবানও খেতে বসতে হয় তো আমাকেও বসতে হবে বাড়ি বাড়িওয়ালি বলছে আমাকেও বসতে হবে তো আমি যখন বসবো খাওয়া যখন শুরু করবে তখন বাতিটাকে নিভে দেবে ও আরিহি আনা আর আমরা তাকে বুঝাবো যে আমরা মুখ নড়িয়ে তাকে বুঝাবো আমরা খাচ্ছি আল্লাহ ফাদু ও আকাল ওয়াইফ বলছেন তারা এটাই করলো এভাবে তারা খেতে বসলো এবং মেহমানকে তারা পেট ভরে খাওয়াই দিল সবাই তারা খালি পেটে রাত্রি যাপন করলো ফালাম্মা আসবাহা বেলা যখন তারা পরদিন সকালে ফজর সলাচ দায়ী করতে যখন আলী সালাম নবী করিম সাহসাম সঙ্গে যখন সাক্ষাৎ করল সকাল তিনি বললেন আল্লাহ তালা তোমাদের কৃতকর্মের উপর সন্তুষ্ট হয়েছেন সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম ওনার বাড়ির কি অবস্থা যে একজন মেহমান আসছে বাড়িতে খবর নিয়ে দেখে কোনো স্ত্রীর কাছে এক পানি ছাড়া আর খাবার কিছু নেই আর তারপরে যে মেহমানকে যে সাহাবি নিয়ে গেলেন তার অবস্থা হল এই যে নিজে না খেয়ে পরিবারকে না খাওয়াই মেহমানদেরকে খাওয়াইছেন এবং তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে নিজের কষ্টের চাইতে অন্যের কষ্টকে তারা বেশি কষ্ট বলে মনে করেছেন সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবেন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 আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়ার যে অধ্যায়টি আছে রেয়াদ সে বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এখন যে হাদিসটা আমরা পড়বো সেটি হলেই রসুরুল্লাহাম বলেছেন যে দুই জন ব্যক্তির খাওয়া তিনজনের জন্য যথেষ্ট হওয়া দরকার দুইজনের খাওয়া তিনজনের জন্য যথেষ্ট হয়ে যাবে ও তামুল সালাস আরবাহ আর জনের খাওয়া জনের জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা মুসলিমের আরেকটি রেওয়ায় জাবির রাজা তিনি বলেন বলেছেন তামেদি একজনের খাওয়া জন খেতে পারবে ও তামুল ইসনাইন ইয়াকফিল আরবাহ আর জনের খাওয়া জন খেতে পারবে ও তামুল আরবাত ইয়কফিল আসামানিয়া আর জনের খাওয়া জন খেতে পারবে তো এর অর্থ হলো কি এর অর্থ হলোই যে আল্লাহ ইসলাম বলেছেন যে পুরো পেট খাওয়া ফুল করে খাওয়া এটা হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস যা মানুষ ভরে বলছেন যেটা যে খাওয়ার যেটা নিয়ম সেটা হলোই পেটের এক অংশে খানা আর এক পানি আর আর এক অংশ খালি নিঃশ্বাসের জন্য ওয়ান আবি আল্লাহকাল সফরিনবী ইসালাম নবী করিম সাল্ল সাল্লামের নিকটে আমরা অবস্থান করছিলাম তো দেখলাম একজন ব্যক্তি সওয়ারির উপর সওয়ার হয়ে সে আমাদের নিকটে আসলো ফলাফু বসরাহ সিমা আলান এবং সে তার চক্ষুটাকে ঘুরালো ডানি এবং বাম দিকে চক্ষু ঘুরালো ডানি এবং বামে ফলার তো আল্লাহ রসুল বললেন মান কান্দিহি আলাহ মাল্লাহর আলাহু আল্লাহ সালাম বললেন যে ব্যক্তির কাছে অতিরিক্ত সওয়ারি আছে সে যেন সেই সওয়ারিটাকে ওই ব্যক্তিকে দিয়ে দেয় যার সওয়ারি নেই যার কাছে অতিরিক্ত সবারি আছে সে যেন তার টাকে আরাক একজনকে দিয়ে দেয় যার কাছে সবারই নেই ওমান আর যার কাছে খাদ্যদ্রব্য কোনো জিনিস নেই তাকে যেন সে দিয়ে দেয় অর্থাৎ আল্লাহ বুঝতে পারলেন যে এই লোক এখানে এসে জানে তাকাচ্ছে তার মানে হয়তো তার কিছু প্রয়োজন তো ওই বললেন কারোর কাছে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে সেটা যার কাছে নেই তাকে দিয়ে দাও উল্লেখ করে বললেন যে এটা যার বেশি সে এটা যার বেশি আসে এটা নিয়ে আসো এটা যার বেশি এটা নিয়ে আসো এত বেশি করে বলতেছিলেন যে তোমাদের খানা যদি কারোর কাছে বেশি আসে সেটা নিয়ে আসো কাপড় যদি বেশি আসে সেটা নিয়ে আসো সওয়ারে বেশি আসে এটা নিয়ে আসো এটা বেশি থাকলে এটা নিয়ে আসো তো সাহাবিরা বলছেন যে এত বেশি এ বিষয়ে বলতেছিলেন যে আমাদের যেন মনে হচ্ছিল যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস মনে হয় রাখাই যাবে না উনি এত বেশি তাকিদ করতেছিলেন যে প্রয়োজনের চেয়ে বেশি মনে হয় কোনো জিনিস নিজের কাছে রাখায় অপরাধ এরকমভাবে উনি বলতেছিলেন তো এই হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলে যে নিজের প্রয়োজনের চাইতে অতি অধিক যদি কিছু থাকে আর আমার কোনো ভাই যদি তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে সেটা দেওয়া দরকার তার সহযোগিতা করা দরকার ওয়ান সাহালিন সাহাত রাজিয়ালাহাল তিনি বললেন যে একজন মহিলা রসোর সাহসামের নিকটে আসলো একটি হাতে বুনানো চাদর নিয়ে নিজে হাতে বুনাইছেন সেই চাদর নিয়ে আসলো ফোন বললো কাহা মহিলাটি বললো হে নবী সালাম আমি নিজে হাতে কাপড়টি বুনিয়েছি আপনাকে পরিধান করানোর জন্য আপনাকে দেওয়ার জন্য আপনি একটু পরবেন ফা আহান ইলাইহা নবী করিম সালামের ছিল তো উনি সেটা গ্রহণ করলেন ফা খার ইা ওয়াঈ তো তিনি আমাদের মাঝে বের হয়ে আসলেন কি অবস্থায় যে ওনাকে যে কাপড়টি মহিলা দিয়েছে সেটাকে উনি লুঙ্গি বানিয়েছেন সেটাকে উনি লুঙ্গি বানিয়ে লুঙ্গি পরে আমাদের মাঝে ফিরে আসলেন পকালা ফুলা আনুন তো হঠাৎ করে একজন ব্যক্তি বলল। উক সুনি হা মা আহসানাহা একজন ব্যক্তি বলল আমাকে এটি পরিয়ে দেন কী সুন্দর কাপড় এটা আমাকে একটু দেন ওনাকে একজন খুশি হয়ে বানিয়ে নিয়ে আসছে উনি পরেছেন আর একজন এসে বলছেন যে কাপড়টা খুব সুন্দর এটা আমাকে দেন ফকাওয়াল রাসুল্লাহাম তো আল্লাহ রসুল বললেন না ঠিক আছে দাঁড়াও ফা জাল হাসান নবী সাল্লাম ফিল মজলিসে এরপরে উনি একটা বৈঠকখানায় বসলেন বসার পরে কাপড়টি খুলে আর কাপড় পড়লেন সোম্মা রাজা ফ তাওয়াহু এরপরে উনি কাপড়টাকে ভাঁস করে বাহিরে নিয়ে করে নিয়ে আসলেন সুম্মা আর সালা বিহা ইলাইহি এবং সেটাকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন যে ওনার কাছে চেয়েছে ফল কম তো মানুষের মানুষ জানতে পারল যে কি বাবা আল্লা একটা কাপড় পড়েছে ভালো লাগছে ওনাকে আর এই ব্যক্তি তার কাছে থেকে চেয়ে নিল ওনার কাছ চেয়ে নিল মা আহসান তুমি এটা ভালো কাজ করো নাই তুমি চেয়ে এটা ভালো কাজ করো নাই বলছেন লাভিসা মোহতাজান ইলাইহা পরিধান করেছে যেহেতু আল্লাহ কসম খেয়ে বলছি আমি তার কাছ থেকে চাদরটা চাইলাম আমি পড়ার জন্য নই তুহুল বলছেন আমি এটাকে কাফুন বানাবো এই মরা আমি ওনার থেকে চেয়ে নিয়েছি মৃত্যুর পরে কাপড়টি আমি কাফন বানাবো কালা সাহাল সাহাল তখন বলল ফাঁকা নাত কাফা নহু রুল বোখারি তো এই কাপড়টি পরবর্তীতে তাকে কাফন হিসাবেই পরে দেওয়া হয়েছে তো এহাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলেই যে আল্লাহ নবী সালাম নিজের পরিধানের কাপড় যে কাপড়টি ওনার প্রয়োজনও আছে তার পরেও যখন কোনো ব্যক্তি চেয়ে বসল তো উনি মনে করলে হয়তো তার প্রয়োজন আমার চেয়ে আমার চেয়ে বেশি হতে পারে তো নিজের সেই প্রয়োজনীয় কাপড়টুকু উনি আরেকজনের জন্য দান করে দিলেন তো এনারা এমন একটি নমুনা এমন একটি আদর্শ রেখে গেলেন যে পৃথিবীতে এ ধরনের আদর্শ আর কোনো ধর্মে কারো কাছে এটা পাওয়া যায় না যে নিজে নাখে খেয়ে অপরকে খাওয়ানো নিজে না পড়ে অপরকে পরানো وعن ابى موسى رضي الله عنه قال قال رسول الله صلو اللهم إن الأشعريين إذا أرملوا بالغزو ابو موسى رضي الله عنه تنبيبولن رسول الله صلو اللهم قال إن الأشعريين أشعري قالوا، gosta الجن إذا أرملوا في الغزو أو قل توامو عيالهم بالمدينة وطبا مدينية كَنو پور باردو دي خدو شاط پور جاتو، كمو هئه جاتو জামাউ মা ফি সিন ওয়াহে তো বলছেন যে ওদের কাছে যার কাছে যতটুকু থাকতো সেটা নিয়ে ওরা একটা কাপড়ে একত্রিত করতামিহিনে পরে সবগুলি জিনিসকে একটা পাত্রে একত্রিত করে সেটা আবার সমানভাবে সবাইকে ভাগ করে দিত। দিতম মিন্ ও আনা মিনহম রস আসলাম বলছেন তারা আমার থেকে আর আমি তাদের থেকে অর্থাৎ তাদের এই সহানুভূতি তাদের এই নিয়ম আল্লাহ রুস্লাম পছন্দ করেছেন এবং বলেছেন যে তারা আমার অন্তর্ভুক্ত আর আমি তাদের অন্তর্ভুক্ত সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী পরে যেটা অধ্যায় সেটা হলোই বাবু তানাব ফি উমুর আখিরাতি ওয়া ইস্তিকার বিমা এতবার কবিহি আখিরাতের বিষয়ে প্রতিযোগিতা করা আখেরাতের বিষয়ে প্রতিযোগিতা করা এবং বরকতপূর্ণ জিনিস বেশি অর্জনে চেষ্টা করা যে জিনিসে বরকত আছে সেটাকে বেশি অর্জন করার চেষ্টা করা আর আখেরাতের কার্যকলাপে একে অপরের প্রতিযোগিতা করা এই বিষয়ে সুরে মোতাফিফিন আল্লাহ তালা ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন বলছেন এই বিষয়ে মানুষরা যেন পরস্পর তারা প্রতিযোগিতা করে আন সাহালিনাজ সাদ আনহু আনা তিনি বলেন রসুলের নিকটে কিছু পানীয় জিনিস নিয়ে আসা হল কিছু রসুল্লা সেখান থেকে উনি পান করলেন ওয়ান গোলামুন তো আরো কিছু লোক আসে উনি ওদেরকেও পান করাতে চান তো বলছেন ওয়ানিনোলামুন তার ডান পাশে একজন বাচ্চা ছিল ওয়ান আর বাম পাশে ছিল বয়স্ক মানুষ গোলাম তো আল্লাহ নবী ওই বাচ্চাকে বললো দেখো তুমি তো বাচ্চা মানুষ বলছে এইটা তোমি পাওয়ার প্রাপ্য কারণ যেকোনো জিনিস বন্টন করতে গেলে ডান দিক থেকে বাড়তে হয় ডান দিক থেকে বন্টন করতে হয় তো সেই হিসেবে বাচ্চাটা আগে পাবে তো আল্লাহ নবী বলছেন তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে আগে না দিয়ে যারা বয়স্ক আছে এদেরকে আগে দেই ছোট বাচ্চাটি বললো প্রধানাটি আল্লাহ রুসাল্লাম বাচ্চার হাতে তুলে দিলেন তো এই হাদিস দ্বারা যেটা বুঝে আসলো সেটা যে যেকোনো জিনিস বন্টনের সময় ডান দিক থেকে বন্টন করা সুন্নত এটাই নিয়ম সে ছোট হোক বা বড় হোক তবে যে ব্যক্তি ছোট আছে সে যদি অনুমতি দেয় যে বড় থেকে চালু করে দেন তাহলে একটা আল্লাহ কিন্তু ছোট থেকেই দেওয়া উচিত আর এখানে দেখছে যে আল্লাহ নবী একটি জিনিস দিচ্ছে একটা জিনিস বরখতের জিনিস তো সেই ক্ষেত্রে সে বরখতটা আমিই নিব সেটা অন্য কাউকে দিতে রাজি নাই সোমবার তো শ্রোতা দর্শক মন্ডলী এ বিষয়ে বাকি আলোচনা ইনশাল আমরা পরবর্তী দর্শে শুনব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন দুনিয়াতে নেক আমল করে আখিরাতের জন্য যেন আমাদের ভালো ফলাফল করার তৌফি যেন দান করেনা আলহামদুলিল্লাহ রবিলিন আসসালামু আলাইকুম ওরিহি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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवन करते हैं प्लीज टी मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলফ্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ ইউকে পোস্ট কোড বি15183 শর্ট কোড 300083 সেফটি বিআইসি কোড পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি টিভি মানবতার সমাধান